ইবনে উমার হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন মক্কায় আসেন তখন উসমান ইবনে তাল্লা রাত আনহুকে ডাকলেন তিনি দরজা খুলে দিলে নবী সাল্লাই সাল্লাম বিলাল উসামাহ ইবনে জায়দ ও উসমান ইবনে তাল্হা রয়াদিল্লা তাল্লাহ আনহু ভিতরে গেলেন অতঃপর দরজা বন্ধ করে দেয়া হল তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন অতঃপর সকলেই বের হলেন ইবনু উমর রাজিল্লা আনহু বলেন আমি তাড়াতাড়ি গিয়ে বিলাল রাজিল্লা আনহুকে সালাতের কথা জিজ্ঞেস করলাম তিনি বললেন নবী সাল্লু আলিয়া সাল্লাম ভিতরে সালাত আদায় করেছেন আমি জিজ্ঞেস করলাম কোন স্থানে তিনি বললেন দুই স্তম্ভের মাঝামাঝি ইবনু উমর রাজিল্লা আনহু বলেন কয় রাকাত আদায় করেছেন তার জিজ্ঞেস করতে আমি ভুলে গিয়েছিলাম